সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুখন আমরা সবাই মিলে আলোচনা করছিলাম জানার জন্যে কবিরা গুণাগুলোকে যাতে করে বেঁচে থাকতে পারি কবিরা গুনা থেকে নিজে নিজের পরিবার পরিজনকে নিয়ে আপন নিয়ে দেশ জাতিকে নিয়ে উদ্বুদ্ধ করতে পারি একজন আরেকজনকে অপরাধ থেকে বেঁচে থাকার ব্যাপারে আর তৌবা করতে পারি কারণ কবিরাগুনাকে তোবা নাকলে ক্ষমা করেন না আর না জানার কারণে অনেক কবিরা গুণ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে বরং আমরা অনেকে অনেক করে যাচ্ছি আমাদেরই উদ্যোগ পরস্পরকে সতর্ক করার জন্যে পরস্পরকে সাবধান করার জন্যে আর এটা মহা ধ্বংস থেকে বাঁচার জন্যেও পূর্ব শর্ত শর্তান নিজেকে নেমে বলেছেন বল আস। সময়ের কসম, কসমাল ইনসান বিশ্ব মানবতা সকল মানুষ মহা ধ্বংসে ক্ষতিগ্রস্ত তবে চারটি গুণ যাদের রয়েছে তারা যারা তাদেরকে ক্ষতি স্পর্শ করতে পারে না ধ্বংস থেকে তারা বেঁচে যায় এক আল্লা দিন আমানু যারা ইমান আনে দুই নম্বর ও আমিল ও সালি নিজেরা ভালো কাজ করে তিন নম্বর ও তাল হাক একজন আরেকজনকে সত্যের ব্যাপারে করে অন্তিম উপদেশ দেয় ভাই এটা করো না এটা করা উচিত এটা ছেড়ে দাও অন্তিম ব্যাপারে আর সবর অপরাধ থেকে বাঁচার জন্যে দৃঢ়পদ হওয়ার শিক্ষা দেয় সবর এখতিয়ার করার যদিও দুর্ভাগ্য আমরা সবর বলতে মনে করি অনেকেই সবর মানে হলো আমাকে কেউ আঘাত করেছে আমি তাকে পাল্টা আঘাত না করে বলবো তুমি ভেটা পেয়েছো না আরেকটা দাও আঘাত প্রাপ্ত হয়ে জালেমকে এমনি ছেড়ে দেয়া আমরা মনে করি সাবর কিন্তু না সত্যিকারের সাবর মানে হলো অপরাধ করার সুযোগ আসা সত্ত্বেও অন্যায় করার পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও অপরাধ করব না অন্যায় করবো না এমন সাবার অপরাধ থেকে বেঁচে থাকার অসহ্যত করতে হবে আর এই জন্যে আমাদের এই উদ্যোগ বন্ধুগণ রব্বুল আমিন আমাদের সকলকে কবুল করুন আর মহা ক্ষতি থেকে বাঁচার জন্যে নিজে ইমান আনন, নিজে ইমান পরিপূর্ণ করে নিজে ইমান আনয়ন করে ভালো কাজ করে করে সত্যের ওসিয়ত করার সবরের ওসিয়ত করার তৌফিকদ্দিন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা আগুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হল কেবল दुनियाारे ज्ञान अर्जन करा और ज्ञान के गोपन करा ज्ञान अर्जुन टार्गेट केवल दुनिया और ज्ञान अर्जित हो गोपन करा कभी राखुना दुईटी अध्याय एक हल दुनिया ज्ञान अर्जन अथवा ज्ञान के दुनिया लाभ बिक्री तुच्छ मूल्य ज्ञान बिक्री दुनियाार সত্য বিক্রি করে দুনিয়া লাভের চেষ্টা করা আর আরেকটি হল জ্ঞান গুপন রাখা এবার আসেন জ্ঞান কাকে বলে তা যদি আমরা চর্চা করি পরস্পর আলোচনা করি দেখুন আমরা স্বাভাবিকভাবে বলি জ্ঞান আরবিতে বলি আয়েলম আরবিতে আলম আর বাংলায় বলি জ্ঞান এই জ্ঞান আব্বাস সিফাত আমরা অনেকে জ্ঞান এবং আকলকে এক করে ফেলি জ্ঞান এবং আকল অ্যাল এবং আকল জ্ঞান এবং বুদ্ধিকে এক করে ফেলি বরং আমাদের সমাজে অনেক ক্ষেত্রে বুদ্ধির জয় জয়কার যে কারণে বুদ্ধিজীবী শব্দটা দিয়ে বড় জ্ঞানই বুঝানো হয় আসলে কি বুদ্ধি শব্দ দিয়ে জ্ঞান বোঝানো উচিত আল্লাহ সুফান আসলে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব করে আর জন্মগতভাবে সৃষ্টির সত্তাগত বাস্তবতা আমাদেরকে আকল দিয়েছেন যে কারণে মানব শিশু মাত্রই আকল বা বোধ রয়েছে বুদ্ধি রয়েছে অপরদিকে জ্ঞান তো অর্জন করতে হয় বুদ্ধি শানিত করে করে বুদ্ধিকে চর্চা করে করে একটি বিশেষ অবস্থানে পৌঁছার নাম হলো জ্ঞান সাহস কথায় বুদ্ধি চর্চায় চূড়ান্ত সফলতার অবস্থানটুকু বা সফল অবস্থানটুকুর নামই হলো জ্ঞান যদিও জ্ঞানের সংজ্ঞা দিদিকে অনেকে অনেকভাবে বলেছেন তবে সহজভাবে বলা যায় অন্তত বুদ্ধি চর্চা করে অদৃশ্যকে দৃশ্যমান করার অদেখাকে দেখার মতো যে যোগ্যতা অর্জিত হয় বুদ্ধির চূড়ান্ত চর্চায় তার নাম হলো অ্যাল বা জ্ঞান সুতরাং বুদ্ধি আর জ্ঞানী এক নয় জ্ঞানীকে বুদ্ধিজীবী বলে পরিচয় করানো উচিত নয় বুদ্ধি সবারই রয়েছে জ্ঞান সবার নেই বুদ্ধি সবার জন্মগতভাবে প্রাপ্ত অধিকার জ্ঞান সবার অধিকার নয় সবাই জ্ঞানী হতে পারে না কেউ কেউ জ্ঞানী হয় আল্লাহ হা তালা কাউকে কাউকে জ্ঞান দেন শুধু তাই না ঐতিহাসিক আরবি একটি কবিতা রয়েছে কবি জ্ঞান এবং বুদ্ধি হ্যাল এবং আকল এর মধ্যে কে বড় কে ছোট কাকে গ্রহণ করতে হবে কাকে মর্যাদা বেশি দিতে হবে এই নিয়ে সুন্দর কবিতা লিখেছেন কবির ভাষায় কবিতাটা হলো এই একদা। জ্ঞানীর জ্ঞান আর বুদ্ধিমানের বুদ্ধি দুইজনের ঝগড়ায় লিপ্ত হলো বিতর্কে বিতর্কের বিষয় মানদাল্লাদি মিনহুমা কাদা সারা এদের দুইজনের মধ্যে কে মর্যাদায় সর্বোচ্চ কে শ্রেষ্ঠ উত্তরে প্রথম যুক্তি প্রদর্শন করল আকল কাল আল আকলো আনা বুদ্ধি যখন নিজের অবস্থান ব্যাখ্যা করে বলল আমি এটা আমি সর্বোচ্চ কারণ কারণ কি আনার রহমানা আনাল করি মে আমার দ্বারা নিজের পরিচয় করিয়েছেন তার মানে আল্লাহ বলেছেন আফলাত আকিলুন আফলাত আকিল আকল তোমাদের নাই কি আল্লাহ প্রস্তুত করেছেন আকল দিয়ে সত্য অনুধাবন করতে বলেছেন গ্রহণ করতে বলেছেন তো বুদ্ধি বলল রব্বুল আলমিন আমার নাম ধরে কুরন একিমি বলেছেন আমাকে খাটাইয়া তাকে পরিচয় করতে বুদ্ধি দিয়ে আল্লাহর পরিচয় লাভ করতে अल्लाहर गुल्लार सत्ता अस्तित्व असंख्य निदर्शन के घाटते प्रदर्शन कर व्याख्या सहज एक जुक्ति दिए बल अल्लाह বলো তো ও ভাই বুদ্ধি তুমি আর আমি হলাম জ্ঞান আমাদের দুইজনের মাঝে কাকে আল্লাহ নিজের গুণ বলে ঘোষণা করেছে আল্লাহ করেছেন আল্লাহকে কোথাও নিজেকে বলেছেন তিনি আকলদার তিনি আকলমন তার আকল আছে বলেছেন নাকি আল্লাহ নিজেকে জ্ঞানী বলেছেন নিজেকে আলিম বলেছেন আল্লাহলুব বলেছেন জ্ঞান যখন এই প্রস্তাব উত্থাপন করল যুক্তি দিয়ে বলল কোরআন এবং সুনায় আল্লাহর গুণ কুনটি আমাদের দুইজনের মধ্যে কাকে আল্লাহ তার নিজের গুণ বলে ঘোষণা করেছেন তখন যখন প্রমাণিত হলো আল্লাহ নিজেকে কখনো আকলদার বলেননি বুদ্ধিমান বলেননি নাওদিল্লাহমিন্দ আলী বরং আল্লাহ বলেছেন তিনি হলেন জ্ঞানী তখন বুদ্ধি উঠে দাঁড়ালো এবং জ্ঞানের কপালে চুমুখে পালাইয়া চলে গেল সুতরাং প্রমাণিত জ্ঞান এক জিনিস বুদ্ধি জিনিস বুদ্ধির জয় জয়কার নয় জ্ঞানের জয়জয়কার। আর ই জ্ঞান মানে কি অনেক ফকিগণের মতে আলম হলো আলেফি কাল ইমানদারের হৃদয়ের নূর বা লাইট হলো জ্ঞান নবতের চারাগদানি থেকে তা অর্জন করতে হয় মিন আকওয়ালে মোহাম্মদ ভিত্তিতে যদি এটা ব্যক্তির মাধ্যমে হয় তাহলে এটা অর্জিত জ্ঞানী আর না হয় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আর রব্বুল আলমিন জ্ঞান দেন তিন ভাবে একটি লোহি একটা এলহাম একটি ফেরাসা সুতরাং জ্ঞান মানে লাইট জ্ঞান মানে আলু ইমানদারের হৃদয়ে এ আলু অর্জনের জন্য ইমানদার হওয়া শর্তুল আলমিন কম বক্ত কাউকে অ্যালমের নূর দিয়ে ধন্য করেন না আর তাই অ্যাল অর্জন করতে গিয়ে ব্যক্তিকে কেবল আল্লাহর জন্যই করতে হবে দুনিয়া পাওয়ার জন্যে নয় বন্ধুগণ জ্ঞানের সবগুলো বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন দেখছেন করেন শুধু আল্লাহর উপাসন জানের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহুর আলিমিনের দর্শন লাভ কোরআন এর আদেশের উপরে আমল शेख क्यों चलते কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 প্রতি শনিবার তোমরা দুনিয়ার কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সালামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় मजबूत सल्लाम प्रेम परवर्ती अनुष्ठान पिसाए সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুগণ আমরা আবারও ফিরে এলাম ছোট্ট বিরতির পর আমরা বলছিলাম জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান রব্বুল আলমিনের গুণ জ্ঞান অর্জনের জন্যে পরিচ্ছন্ন জীবনের অধিকারী হওয়া শর্ত কারণ ইমানদারের হৃদয়ে লাইট হলো জ্ঞান আর বুদ্ধি যে কেউ চর্চা করতে পারে বুদ্ধিমান আর বুদ্ধিজীবিত তাই কখনো শ্রেষ্ঠ নাম নয় জ্ঞানী হওয়া উচিত তাই একজন জ্ঞানীকে জ্ঞানী বলে প্রচার করা উচিত বুদ্ধিজীবী নাম দিয়ে খাটো করা হচ্ছে আবার কখনোবা সত্যি জ্ঞান তো নাই বুদ্ধি নিয়ে চর্চা করে আর দুষ্টামিয়া তাদেরকে বুদ্ধিজীবী বলার অসুবিধা নাই কিন্তু বদ্ধগঞ্জেন কা উচিত জ্ঞান ইমানদারের হৃদয়ের আলো লাইট আর এটা কেবল আল্লাহ সুফহানাওয়া তালা দেন আল্লাহর জন্যেই তা হতে হবে তাই জ্ঞান অর্জন করতে গেলে নিজেকে পরিচ্ছন্ন হতে হবে পবিত্র রাখতে হবে ইমামা শাহেঈ রাহিমা এলমের জগতের অন্যতম শ্রেষ্ঠ এক নক্ষত্র তব্বুল আলমিন তার অ্যাল দিয়ে বিশ্ববাসীকে উপকৃত করেছেন আল্লাহ থেকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন কিন্তু তিনি তিনি তার এক প্রিয়তম শিক্ষককে বলেছিলেন যে তিনি মাঝে মাঝে ভুলে যান ও কি আজও পর্যন্ত আজও পর্যন্ত মিশরের রাজধানী কাহেরাতে ইমামা শাহির কবর গাহের পাশে তার শিক্ষক যিনি তিনি বলেছিলেন ওই কথা এখনো পরিচয় রয়েছে এবং কবিতাটি রয়েছে ইমামা তিনি বলেছিলেন আমি অভিযোগ করেছিলাম আমার শিক্ষক ওয়াকির কাছে আমি ভুলে যাই আমার শিক্ষক বলেছিলেন ইলা আমি যাতে অপরাধ ছেড়ে দেই। ফাইনাল আলমা নুরাহি কারণ এলম হলো আব্বাসুফানের পক্ষ থেকে নূর লাইট আলো আর রব্বুল আলমিন কোনো পাপিষ্ঠকেই অ্যাল দেন না সুতরাং বন্ধু এলম অর্জন করার জন্যে শর্ত হলো রব্বুল আলমিনের জন্য নিবেদিত হওয়া আর এলম আল্লার জন্য হবে জ্ঞান অর্জনটা রব্বুল আলমিনের জন্যে হবে কিন্তু যদি কেউ এলম অর্জন করলো জ্ঞান পেলো। এরপরে তুচ্ছ দুনিয়া পাওয়ার জন্য জ্ঞান যদি বিক্রি করে দেয় এর বড় অপরাধ তো আর কিছু হতে পারে না দুনিয়া পাওয়ার জন্যে যদি নিজের জ্ঞান বিক্রি করতে থাকে দুনিয়ার জন্যে জ্ঞান বিক্রি করতে এর বড় বড়ো অপরাধ কিছু হতে পারে না প্রাসঙ্গিকতাটা বলতে হয় বন্ধুগণ বিভিন্নভাবে আজ দুনিয়ার জন্য জ্ঞান বিক্রি হচ্ছে আপনারা আমাদের চেয়েও বেশি ভালো বুঝবেন একটু মিলিয়ে নিলে প্রসঙ্গতে কথাটাও বলতে হয় আজকে আমরা অনেকেই লেখাপড়া করছি নিজেদের ছেলে মেয়ে ভাই আপন জন সবাইকে শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত করার টার্গেট হচ্ছে কেবল পয়সা কামাই করবে কেবল বড় চাকরি করবে বড় বেতন পাবে বাড়ি গাড়ি বিল্ডিং বানাবে এটা আমাদের টার্গেট অনেকের প্রায় অলমোস্ট সবার আমি দলি অথচ জেনে রাখা উচিত শিক্ষা মানে নিজের আচরণের পরিবর্তন অভ্যাসের পরিবর্তন ব্যবহারের পরিবর্তন শিক্ষিত আর অশিক্ষিত গায়ে সাইনবোর্ড লাগানো নাই আচরণে ব্যবহারে অভ্যাসে পরিচয় হবে কিন্তু আজ আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা তাই শিক্ষা আজ বাণিজ্য হয়ে যাচ্ছে শিক্ষা আজ বড় এক বিজনেস নিল্লাহমিন্দ আলিক আমাদের সমাজেই হচ্ছে তাতে আমরা কি পাচ্ছি অনেক অনেক সার্টিফিকেট পাচ্ছি বটে কিন্তু আচরণের পরিবর্তন হচ্ছে না ও কবি নজরুল বড় আক্ষেপ করে বলেছেন ফল বহি পাউনি পাউনিক আমি মারিদান সম্মানিত শ্রোতা মন্ডলী আজকের বৈঠকে যে বিষয়ে আপনাদের সামনে যেমন পশু পাখি গবাদি পশু ইত্যাদি এরা প্রাণী হওয়ার পরেও আল্লাহ তালা তাদেরকে সেই বিবেক এবং বুদ্ধিটা হেফাজতের জন্য যেগুলো অকলকে নষ্ট করে সরাসরি ফিজিক্যালি সেগুলো থেকে আকলকে প্রোটেক্ট করার ব্যবস্থা করেছে এবং যেগুলো আকলকে নষ্ট করে ফিজিক্যালি নয় তবে চিন্তা চেতনার মধ্য দিয়ে বা মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে সেগুলো থেকে আকলকে প্রোটেক্ট করেছে প্রথমতে আসা যাক যে ফিজিক্যাল যে বিষয়গুলো থেকে আকলকে ইসলাম সুস্থ সবল এবং সুন্দর নিরাপদ আকল যাতে থাকে সংরক্ষিত থাকে সে ব্যবস্থা করেছে দেখা যাক সে বিষয়ে ইসলাম কি বলছে প্রথম আমরা দেখি যে আকলকে নষ্ট করে কি ফিজিক্যালি আপনি যদি দেখেন একদল মানুষ মদ পান করছে অথবা গাঁজা হিরোইন অথবা এমন রাগ দিচ্ছে যেটা দিয়ে মানুষ নেশাগ্রস্ত হয় ইসলাম কিন্তু সেগুলোকে নিষেধ করে দিয়েছে নেশা করে আকলকে নষ্ট করার কাজ করা যাবে না মদ খেয়ে আকলকে নষ্ট করা যাবে না মদ খাওয়াটাই নিষেধ করে দিয়েছে নেশাকে নিষেধ করে দিয়েছে নেশা কর যত আছে হাসিস অথবা হিরোইন অথবা ইয়াবা অথবা এরকম আরো যত সব টেবলে হারাম করে দিয়েছে ইসলাম হারাম করেছে তার দলিল মোহান আল্লাহ বলছেন সোরাদার নব্বই একানব্বই নম্বর আট ইয়ুদিনা নিশ্চয়ই হয়তন এগুলো হচ্ছে শয়তানের অত্যন্ত নিকৃষ্ট কাজ যখন বলা হয় এগুলো শয়তানের কাজ অথবা শয়তানের ধারার সাথে সম্পৃক্ত তখনই বোঝা যাচ্ছে হারাম এবং সেই জন্যই পরবর্তী অংশে আল্লাহ বলছেন বর্জন করুম তো যাতে তোমরা সফল কাম হও দুশ্চই শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ বপন করতে বিদ্বেষ ছড়িয়ে দিতে শয়তান আমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় ফিল খাম রেওয়াল মেসের মদ এবং জুয়া এ দুটো আমরা জানি যে যে সমস্ত ক্লাবে মদ জুয়ার চর্চা আছে নাইট ক্লাব এবং ক্যাজেনো ইত্যাদি যেখানে জুয়ার আসর বসে সেখানে কতক্ষণ খারাপই হয় উন্নত বিশ্বে হোক আর তৃতীয় বিশ্বে হোক অদরিদ্র হোক সবখানে এগুলো এত বেশি আজও ঘটছে এই আধুনিক সমাজ ব্যবস্থায় তাতে বোঝা যাচ্ছে যে কোরআনের কথাটা কত সত্য যে ফিল এবং মধ্যে এই চর্চা দিয়ে এগুলো পরিবেশন করার মধ্য দিয়ে এ কাজের অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে শতান তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ এবং নানা ধরনের হিংসা এগুলো বপন করতে চায় ছড়িয়ে দিতে চায় ওরা সুন্দর কুমার দেখ্লা এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে চায় এবং সালাদ থেকে বিরত রাখতে চায় ফাহ আন্তা হন তাহলে তোমরা কি বিরত হবে ইয়াসাল কি চমৎকার আহ্বান প্রিয় দর্শক কোরআন যদি আমরা মন দিয়ে পড়ি আল্লাহ কালাম এমনি শুনতে ভালো লাগে অর্থটা যদি বোঝা যায় ইমানটা যেমন গাড়ো হয় অন্তরটা সুন্দর হয় আর সত্য মিথ্যার মধ্যে আমরা পার্থক্য করতে পারি আজকে এই মুসলিম সমাজে কত ব্যক্তি মদ আর জুয়ার মধ্যে মগ্ন হয়ে আছে এগুলোর মধ্যে নেশাগ্রস্ত হয়ে আছে আল্লাহ একবার আজকে তারা যদি এই আয়াতগুলো পড়তো তারা যদি এই হেদায়তগুলো নিত কোরআন এবং সন্ধ্যা থেকে তাহলে আজকে তাদের এই দুরবস্থা হতো না প্রিয় দর্শক এই বিষয়ের উপরে আমরা আপনাদের সাথে আর অনেক কিছু শেয়ার করব যেহেতু এখানে বলার অনেক কথা আছে এবং এখান থেকে লেসন নেওয়ার অনেক কিছু আছে আল্লাহ আমাদের হৃদয়কে তার জন্য প্রশস্ত করে দিন আমাদের হৃদয়কে সেরিয়ার এই উদ্দেশ্য লক্ষ্যগুলো বোঝার তৌফিক দিয়ে দিন সারিয়ার চিন্তা ভাবনাগুলো আমরা যেন অ্যাবজর্ভ করতে পারি গ্রহণ করতে পারি সে দিন দর্শক আজকে আমরা পর্যন্তই আলোচনা করলাম আমরা আশা করবো আপনারা পরবর্তী পর্ব দেখবেন সে জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ হাজার ওসল্লাহ মাহমদ ও আল্লাহ আলহিউসাইন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 অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াYawmul la bay'in fihi wala पवित्र कुरानी सम्पे सर्वोत्तम सठीक अलाभ जनक इसलमिक सैटेलैट टीविसन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इसलमी छड़िए इटिक उपस्थापना करियोग उत्तम क्षेत्र उत्तों और सम्पद के पवित्र कर सूझ जकतात दान अर्थ पल रैन बैंक छाचल्लिस कल बेर्मिंग नंबर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট আলাইকুম আমি জানা দিবি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 the solution for humanity from this day on forever be true cherish this life that's destined for you live your life with kindness and care remember Allah will always be there be there nikahum mubarakun zawajun كم بقى كل اني કહوم انصناتي الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ